আমরা এতক্ষণ ছিলাম নিবেদন অ্যালবামের সঙ্গে অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফেরদৌস দিক নির্দেশনা কাজী আমিনুল ইসলাম ও আবু সুফিয়া উৎসাহ ও প্রেরণায় সাইদ আহমদ ও বদরুজ্জামান প্রযোজনা ও পরিবেশনায় কলরব ও সুরকেন্দ্র শব্দ ধারণ ও সম্পাদনা মোহাম্মদ সেলিম অ্যালবামটি কেমন লেগেছে জানাতে কলোরবের পেজে লগ করুন আগামী অ্যালবাম শোনার আমন্ত্রণ জানিয়ে আমি ইলিয়াস হাসান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ